জখরুফি রহমান রহীম আল্লাহ তালা নামে আ কেতাবের শিকে আরবি ভাষার কোরআন বানিয়েছি যাতে করে তোমরা এটা অনুধাবন করতে পারো এ মহাগ্রন্থ কোরআন আমার কাছে সমুন্নত ও অটল অবস্থায় মজুদ রয়েছে হে নবী তুমি বলো আমি কি সংশোধনের কর্মসূচি থেকে সম্পর্কহীন হয়ে তোমাদের উপদেশ দেওয়ার কাজ শুধু এ কারণেই ছেড়ে দেব যে তোমরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আগের লোকদের মাঝে আমি কত না পাঠিয়েছি তাদের অবস্থা ছিল যে দিয়েছি। এ ধরনের উদাহরণ আগে তো অনেকগুলোই অতিবাহিত হয়ে গেছে তুমি যদি ওদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন তবে তার অবশ্যই বলবে এগুলো তো সবই পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তারই পয়দা করেছেন ang um, sa um. तुम्हारे पृथिवी भी के विछाना सदृश कर गव्यस्थले पोचते आसमान मत पानी बर्षण कर मृत भूखंड जीवन दान एक ही तुमरा पुनरुथतनी सबकि जोड़ाए जोड़ा पायदा कर नौका और चतुष्प जंतु बनियो तुम्हरा तरह आरोप करो যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো সেগুলোর উপর সুস্থির হয়ে বসার পর তোমরা তোমাদের মালিকের অনুগ্রহের কথা স্মরণ করো এবং বলো পবিত্র ও মহান তিনি যিনি আমাদের জন্য একে বসীভূত করে দিয়েছেন অন্যথায় আমরা তো তা বসীভূত করার কাজে সামর্থ্যবান ছিলাম না আর নিঃসন্দেহে আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাব এ সত্ত্বেও এরা আল্লাহ তালার বান্দাদের মধ্যে থেকে সার্বভৌমত্বের কিছু অংশ দান করে মানুষ আল্লাহ তার নিজস্ব সৃষ্টি থেকে কন্যা করেছেন আর তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান অথচ যখন এদের কাউকে এসে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় যার বর্ণনা ওরা দয়াময় আল্লাহ আল্লাহতালার জন্য দিয়ে রেখেছে তখন তার নিজের চেহারাই কালো হয়ে যায় এবং সে মনস্তাকৃষ্ট হয়ে পড়ে একই আশ্চর্য কন্যা সন্তান যারা সাজ অলংকারে লালিত পালিত হয় যারা নিজেদের সমর্থনে যুক্তিতর্কের বেলায়ও অগ্রণী হতে পারে না তাদেরই তারা আল্লা তালার জন্য রাখল so এরা আল্লা তালার ফেরস্তাদেরও যারা দয়াময় আল্লাহ তালার বান্দা মাত্র নারী বলে স্থির করে নিল ফেরেস্তাদের সৃষ্টির সময় এরা কি সেখানে মজুদ ছিল যে তারা জানে এরা নর না নারী। তাদের এ দাবিগুলো ভালো করে লিখে রাখা হবে এবং কেমতের দিন তাদের এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে এরা আরো বলে দয়াময় আল্লাহ তালা ইচ্ছা না করলে আমরা কখনো এ ফেরিস্তাদের এবাদত করতাম না এদের কাছে আসলে এ ব্যাপারে কোনো জ্ঞানই নেই এরা শুধু অনুমানের উপরে নির্ভর করে চলে আমি কি এর আগে তাদের অন্য কোন কেতাব দিয়েছিলাম যা ওরা আজ আঁকড়ে ধরে আছে কোন কেতাবের বদলে তারা বরং বলে আমরা আমাদের বাপ দাদাদের এ মতাদর্শের অনুসারী হিসাবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী মাত্র তোমার আগে যখনই কোনো জনপদে এভাবে সতর্ককারী নবী পাঠিয়েছি তখনই তাদের বৃত্তশালীরা বলেছে আমরা আমাদের বাপ দাদাদের এই মতাদর্শের অনুসারী হিসাবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী হে নাবি তুমি বলো যদি আমি তার চাইতে উৎকৃষ্ট পথ নির্দেশ তোমাদের কাছে নিয়ে আসি যার উপর তোমরা তোমাদের বাপ দাদাদের পেয়েছো, তারপরেও তোমরা তাদের অনুসরণ করবে তারা বলল যে দিন দিয়ে তোমাকে পাঠানো হয়েছে प्रत्याखान करय तक विद्रोहर प्रतिशोध नहीं मिथ्यवाजी की विफत्स परिणाम বক <m> যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতিকে বলল আমি অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ মুক্ত যাদের পূজা করো হ্যাঁ আমি এ শুধু তারই করি যিনি আমাকে পয়দা করেছেন নিঃসন্দেহে তিনি আমাকে পরিচালিত করবেন। সে একথা তার পরবর্তী বংশধরদের কাছে তাওহিদের একটি স্থায়ী ঘোষণা হিসেবে রেখে গেল যাতে করে তারা তার বংশের লোকেরা এদিকে প্রত্যাবর্তন করতে পারে এ সত্ত্বেও আমি তাদের ধ্বংস করিনি বরং আমি তাদের ও তাদের বাপ দাদাদের পার্থিব সম্পদ দান করা অব্যাহত রেখেছি যতক্ষণ না তাদের কাছে সত্য দিন ও পরিষ্কার ঘোষণা নিয়ে আরেকজন নবী এসে হাজির হয়েছে কিন্তু যখন তাদের কাছে সত্য দিন এসে গেল তখন তারা বলতে লাগল এ তো হচ্ছে জাদু আমরা তো কিছুতেই তা মেনে নিতে পারি না তারা কেও বলল এ কোরআন কেন দুটো জনপদের কোনো প্রভাবশালী ব্যক্তির উপর নাজিল হলো না হেনাবি তারা কি তোমার মালিকের রহমত বন্টন করছে অথচ আমি তাদের দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বণ্টন করেছি আমি তাদের একজনের উপর আরেকজনের বৈষয়িক মর্যাদা সমুন্নত করেছি যাতে করে তারা একজন অপরজনকে সেবক হিসেবে গ্রহণ করতে পারে কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট তারা যেসব সম্পদ জমা করে তার চেয়ে বড় যদি একথার আশঙ্কা না থাকত যে দুনিয়ার সব কয়টি মানুষ একই পথের অনুসারী হয়ে যাবে তাহলে দয়াময় আল্লা তালার অস্বীকারী কাফেরদের ঘরের জন্য আমি রোপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি বানিয়ে দিতাম যার উপর দিয়ে তারা উঠত নামতো তাদের ঘরের জন্য দিতাম দরজা ও যার তারা হেলান দিয়ে বসত প্রয়োজনে তার স্বর্ণ নির্মিতও করে দিতে পারতাম আসলে এর সব কয়েকটি জিনিসই তো হচ্ছে পার্থিব জীবনের ধনসম্পদ। সম্পদ আর হেনাদি আখেরাত ও তার সম্পদ তোমার মালিকের কাছে একান্তভাবে তাদের জন্য যারা আল্লাহ তালাকে ভয় করে যে ব্যক্তি দয়াময় আল্লাতাল স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার জন্যে একটি শয়তান নিয়োজিত করে দিই তারপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে তারাই অতপথ তাদের আল্লাহতালার পথ থেকে দূরে সরিয়ে রাখে অথচ তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের উপরই রয়েছে যখন এ ব্যক্তি কিয়ামতের দিন আমার সামনে হাজির হবে তখন তার সাথী শয়তানকে দেখে সে বলবে হায় কত ভালো হতো যদি আজ আমারও তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকত তুমি কত নিকৃষ্ট সাথী ছিল আমার বলা হবে যখন তোমরা শয়তানকে সাথী গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছিলে তখন আজও তোমরা এই আজাবে একজন আরেকজনের অংশীদার হয়ে থেক হেনবি তুমি বলো আজ এগুলো তোমাদের কোন রকম উপকারই দেবে না जी mm -hmm. পারবে কি পথ দেখতে সে অন্ত হবে। প্রতিবা তোমার জীবদ্দশায় তোমাকে সে শাস্তির বিষয় দেখিয়ে দেই যেটার ওয়াদা আমি তাদের দিয়েছি তাতেও এই প্রতিশোধ কেউ পারবে না আমি অবশ্যই তাদের উপর প্রবল ক্ষমতায় ক্ষমতা অতএব গ্রন্থ যা তোমার ওপর অহি করে পাঠানো হয়েছে তা শক্তভাবে আঁকড়ে ধরো তুমি অবশ্যই সঠিক পথের উপর রয়েছ নিঃসন্দেহে এ কোরআনটা তোমার ও তোমার জাতির জন্য উপদেশ অচিরেই তোমাদের এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে হে নবী তোমার আগে আমি যেসব রসুল পাঠিয়েছিলাম তুমি তাদের জিজ্ঞেস করে দেখো আমি কি কখনো তাদের জন্য দয়াময় আল্লাহ তারা ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম যার আসলেই কোন ইবাদ করা যেত ولقد أرسلنا موسى ম্র <imitation> মো আমার নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পারিশের কাছে পাঠিয়েছিলাম অতঃপর সে তাদের কাছে গিয়ে বলল আমি হচ্ছে সৃষ্টিকুলের মালিককে একটা সুল যখন সে সত্যি সত্যিই আমার নিদর্শন সমূহ নিয়ে তাদের কাছে এলো তখন সাথে সাথে তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো আমি তাদের যে নিদর্শনী দেখাতাম তা আগেরটা চেয়েতে বড় হতো সবই যখন ব্যর্থ হলো তখন আমি তাদের আজাব দিয়ে পাকড়াও করলাম যাতে করে তারা আমার দিকে ফিরে আসে আজাব দেখলেই তারা মুষাতে বলত হে যাদুকর তোমার মালিক তোমার সাথে যে ওয়াদা করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্য দোয়া করুক নিষ্কৃতি পেলে আমরা সঠিক পথে চল তাখন থেকে আজাব সরিয়ে নিলাম তখনই তারা মুসাকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে বসল একদিন ফেরাউন তা জাতিকে ডাকল এবং বলল হে আমার জাতি তোমরা কি বল মিশরের রাজব আমার জন্য নয় এই নদীগুলোকে আমার প্রাসাদের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে না তোমরা কি কিছু দেখতে পাচ্ছ না আমি কি সে ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে খুব নিচু জাতের লোক এবং সে তো নিজের কথাগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না নবী হলে তাকে আর কঙ্কন পরানো হলো না কেন কিংবা তার সাথে দল বেঁধে আসমানে ফেরিস্তানে বা কেন এল না এসব বলে সে তার জাতিকে বেকুব বানিয়ে দিল এক পর্যায় তারা তার কথা মেনেও নিল আসলে ওরাও তো ছিল এক নাফরমান সম্প্রদায়ের লোক যখন তারা আমাকে দারুণভাবে প্রধান্বিত করল তখন আমিও তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে পানিতে ডুবিয়ে দিলাম আমি পরবর্তী বংশধরদের জন্যে তাদের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ও শিক্ষণীয় দৃষ্টান্ত করে রাখলাম وَمَا دُرِبَتْ لِلْخَيْرِ إِلَّا مَنْ نَسَانَ إِذَا كُنْتَ كَذِبًا M Ma. जख ही मरियम पुत्र उदाहरण पेशा तक साथी तुम्हारद लोकर खुशी चिता बोलते थके माँ बुधरा भलो ना से मरियम पुत्र आसलेवल वितर्क उद्देश्य ही सब कथा उस्थापन कर बर एरा तो कलहपराण जति बटे मूलत से ही बंदा जरा पर्रह कर তাকে বলি ইসরায়েলদের জন্য আমি আমার ক্ষুদ্রতের একটা অনুকরণীয় আদর্শ বানিয়েছিলাম আমি চাইলে তোমাদের বদলে ফেরেস তাদের পাঠাতাম সে অবস্থায় তারাই দুনিয়ায় আমার প্রতিনিধিত্ব করত সে মারিয়াম পুত্র ঈসা হবে মূলত কেয়ামতের একটি নিদর্শন হে নবী তুমি লোকদের বলো তোমরা সে কেয়ামতের ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো না তোমরা আমার আনুগত্য করো কেননা এটাই তোমাদের জন্য সহজ সরল পথ শয়তান যেন কোন অবস্থায় এ পথ থেকে তোমাদের বিচ্যুত করতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রেখো নিঃসন্দেহে সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন ঈশা যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এল তখন সে তার লোকদের বলল আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে আমার অবস্থান সম্পর্কে নানা মত বিরোধ করছ তা আমি তোমাদের স্পষ্ট করে বলে দেব অতএব তোমরা আল্লাহতালার আজাবকে ভয় করো এবং আমার কথা শোনো তালাই হচ্ছেন আমার মালিক তোমাদেরও মালিক অতএব তোমরা তারই বাদাত করো এটাই হচ্ছে সরল পথ তাদের বিভিন্ন দল তাকে নিয়ে নিজেদের মধ্যে নানা মতানৈক্য সৃষ্টি করল অতপর দুর্ভোগ ও কঠিন দিনের আজাদ তাদের জন্যেই যারা অযথা বাড়াবাড়ি করল তারা কি ফয়সালার জন্য কি আমাদের ক্ষণটি আসা অপেক্ষা করছে তা কিন্তু একদিন আকস্মিকভাবেই তাদের উপরে এসে পড়বে এবং তারা টেরও পাবে না সেদিন দুনিয়ার বন্ধুরা সবাই একে অপরের দুঃস্মন হয়ে যাবে অবশ্য যারা আল্লাহ তালাকে ভয় করেছে তাদের কথা আলাদা الذين آمنوا বলবো আমার আজ তোমাদের কোনো ডর নেই, না তোমরা কোন ডর্তাগ্রস্ত হবে এরা হচ্ছে শেষ লোক যারা দুনিয়াতে আমার আয়াত সমূহের উপর ইমান এনেছে মূলত তারা ছিল আমার অনুগত বান্ধা আমি আরো বলবো, তোমরা এবং তোমাদের সঙ্গী সঙ্গিনীরা জান্নাতে প্রবেশ করো সেখানে তোমাদের সম্মানজনক মেহমানদারি করা হবে সেখানে তাদের ওপর সোনার থালা ও পান প্রচুর আনাগোনা চলবে যা কিছুই তাদের মন চাইবে এবং যা কিছুই তাদের দৃষ্টিতে ভালো লাগবে তার সবই সেখানে মজুদ থাকবে উপরন্তু তাদের বলা হবে তোমরা এখানে চিরদিন থাকবে আর এটা হচ্ছে সেই চিরস্থায়ী জান্নাত যার আজ তোমরা উত্তরাধিকারী হলে এটা হচ্ছে তোমাদের সে নেক আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছ এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণ ফলপাকড়া মজুদ থাকবে যা থেকে তোমরা প্রাণ ধরে খেতে পারবে অপর দিকে অপরাধীরা থাকবে জাহান নামে সেখানে তারা থাকবে চিরদিনের জন্যেও তার শাস্তি তাদের থেকে লঘু করা হবে না এবং একান্ত হতাশ হয়েই তারা সেখানে পড়ে থাকবে এ আজাব দিয়ে কিন্তু আমি তাদের উপর মোটেই জুলুম করিনি বরং তারা বিদ্রোহ করে নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে ওরা জাহ নামের প্রহরীকে দেখে বলবে ওহে প্রহরী আজ তোমার প্রতিপালক যদি মৃত্যুর মাধ্যমে আমাদের ব্যাপারটা শেষ করে দিতেন তাহলেই ভালো হতো সে প্রহরী বলবে না তা কিছুতেই হবার নয় এভাবেই তোমাদের এখানে চিরকাল পড়ে থাকতে হবে নবী বলবে আমি অবশ্যই তোমাদের কাছে সত্য দিন নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদের অধিকাংশ লোকই এ থেকে অনিহা প্রকাশ করেছিল তারা কি নবীকে কষ্ট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেই ফেলেছে তাহলে তারা শুনুক আমিও তাকে কষ্ট থেকে বাঁচানোর আমার পরিকল্পনা চূড়ান্ত করে দেখেছি। তারা কি ধরে নিয়েছে আমি তাদের গোপন কথা ও সলা পরামর্শ সমূহ শুনতে পাই না অবশ্যই আমি তা শুনতে পাই তাছাড়া আমার পাঠানো ফেরিস্তা যারা তাদের ঘাড়ের পাশে বসে আছে তারাও তো সব লিখে রাখছে হে নবী তুমি এদের বলো যদি দয়াময় আল্লাহ তালার কোনো সন্তান থাকত তাহলে আমি তার প্রথম এবাদাত গুজারদের মধ্যে অগ্রণী হতাম আল্লাহ তালা অনেক পবিত্র তিনি আসমান সমূহ ও জমিনের মালিক মহান আরসের তিনি অধিপতি এরা যা কিছু তার সম্পর্কে বলে তিনি তা থেকে পবিত্র অতএবী তুমি এতে সেদিন অর্থহীন কথাবার্তা ও খেলাধুলার মত থাকতে দাও যখন তারা সে কঠিন দিনটির সম্মুখীন হবে যার ওয়াদা বার বার তাদের কাছে করা হয়েছে তিনি হচ্ছেন আসমানেও মাহবুদ জমিনেও মাহবুদ তিনি বিজ্ঞ কুশলী সর্বজ্ঞ وتفارك الله বর্গতময় তিনি আসমান সমূহ জমিন ও এ উভয়ের মধ্যবর্তী স্থানে যেখানে যা কিছু আছে এ সবকিছু একক সার্বভৌমত্ব তাঁর জন্য কেয়ামতের সঠিক খবর তার কাছেই রয়েছে। পরিশেষে তোমাদের সবাইকে তাঁর কাছেই ফিরে যেতে হবে তাকে বাদ দিয়ে এরা অন্য যেসব মাবুদকে ডাকে তারা তো আল্লাহ তালার কাছে সুপারিশের কোনো ক্ষমতাই রাখে না তবে যারা সত্যের পক্ষে সাক্ষ্য দেবে তাদের কথা আলাদা হে নবী তুমি যদি তাদের জিজ্ঞেস করো কে তাদের পয়দা করেছেন তারা বলবে অবশ্যই আল্লাহ আল্লাহতলা তাহলে বলো তোমরা তাকে বাদ দিয়ে কোথায় কোথায় ঠোকর খাচ্ছ আল্লাহ তালা তার সম্পর্কেও জানেন। হে আমার মালিক এরা হচ্ছে এমন লোক যারা কখনোই ইমান আনবে না হে রসুল অতপর তুমি এদের থেকে বিমুখ থাকো এদের ব্যাপার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এবং তাদের উদ্দেশ্যে বলো সালাম কেননা অচিরেই ওরা সত্য বৃথ জানতে পারবে